আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লা প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই ছোট্ট শিশুরাই আলোকিত করবে আমাদের সমাজ এবং জাতিকে এই শিশুরাই উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আলো জ্বালিয়ে ইসলাম এবং মানবতাকে পৌঁছে দেবে তার মূল লক্ষ্যে তাই শিশুদের প্রতিভার বিকাশ ঘটিয়ে ইসলাম এবং মানবতার সেবক হিসেবে তৈরি করে এদের মাধ্যমে ইসলামী সংস্কৃতির সুবাতাস ছড়িয়ে দিতে দেশবরেণ্য গীতিকার সুরকার বিশিষ্ট ইসলামী শিল্পী হাফেজ ইমদাদুল ইসলামের নেতৃত্বে কাজ করে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন বন্ধন মোহনীয় সুরে আপনাদের হৃদয়কে আলোড়িত করতে বন্ধন শিল্পী গোষ্ঠীর শিশু মাসুম বিল্লার কণ্ঠে এবারের পরিবেশনা শ্রোতা বন্ধুরা তাহলে চলুন শুনতে থাকি জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন বন্ধন শিল্পী গোষ্ঠীর শিশুশিল্পী মাসুম বিল্লার কণ্ঠে মনোমুগ্ধকর পরিবেশনা আলোর আশা ni